তাহবিল করা শরীয়তের দলিলগুলাকে নিজের দলের সাথে নিজের মতের সাথে মিলানোর চেষ্টা করবে মানে কোরআন সুন্না হইল থাকবে নিরপেক্ষ বরং আমার কথা আমার মত আমার চিন্তা তারাকে কোরআনের সাথে মিলাইতে হবে কোরআন হলো মূল সন্না হলো মূল আমারটা মিলতেও আমার নাও মিলতে পারে না মিললে এটা বাদ মিললে রাখবো আমি কিন্তু হারিয়ে ফেলবে একেদাল হারিয়ে ফেলবে তখন তার মূল কোরআন হাদিস একটা হইলে অতিরিক্ত মানে আমারটা ঠিক রেখে এবার কোরআন হাদিসকে আমার অনুকূলে কাজ লাগাইতে হবে মানে আমারটা আগে ঠিক তালগাছ আমার এবার বিচারের জন্য ঝারে আনো কোনো অসুবিধা নেই এমপি সাহেব আসুক মন্ত্রী সাহেব আসুক আরো অনেক বড় বড় আসুক কোনো অসুবিধা নেই ঠিক করে নিতে হবে দলিল খুঁজো দলিল খুঁজে খুঁজে আমার এটার সাথে ফিট করো এই দেখবেন একজন ইল্লাল্লাহ জিকির করে ইল্লা ইল্লাল্লাহ এখন তো করা দিছে এটা কোনো দলিল নেই কয় না আগে আমার এটা ঠিক কোথায় আছে কোথায় পাওয়া গেছে হঠাৎ আছে তার দিকের দলিল কোরআনে পাই গেছে এটা হলো নিজের হাওয়ার তাবিল মন কোরআন এর ব্যাখ্যা নিজের ছবিটায় বিকৃত ব্যাখ্যা ই আছে এই জন্য ইতো আছে কোরআনে তো ইল্লা ইবলিসও আছে আছে না তাহলে কি ইল্লা ইবলিস ইল্লা ইবলিস জিকির করা যাবে কোরআনে তো আছে নম্রদও আছে কতজনের কথা আছে কারণের কথা আছে আছে না যখন মানুষ ওইসলামের ওসাটিজ্ঞা ইসলামের এটা ডাল হারিয়ে দলবাজির দিকে চলে যায় তখন তার কার্যক্রম সহি প্রমাণ করার জন্য কোরআন হারিয়েছে যথেচ্ছ ব্যবহার এই জন্য আমাদের দেশে দেখবেন কোরআন এবং হাদিসকে যতটুকু ব্যবহার করা বেশিরভাগ ব্যক্তি স্বার্থে দলের স্বার্থে স্বার্থে বিকৃত আয়াতের আয়াতেন এখানে তিনজন সাহাবির কথা আল্লাহ স্পষ্ট করেছেন এরা সো দেখেন এই আয়াত করে আমাদের সহ দেখেন আল্লাহ কেছে দেখেন সাথে হয়ে যাও আমাদের ফিরসাহ মরিদ হয়ে যাও কোরআনকে নিজেদের স্বার্থে ব্যবহার তা তোমরা বেশি বেশি নফল শতা করো এখন বানাইছে আল্লাহ ধরো মাধ্যম ধরো সুতরাং মাধ্যম না ধরলে পারা সম্ভাবনা নেই কোরআনের বিকৃত ব্যাখ্যা তা বিল হাওয়া এগুলো তৈরি হয় কারণ কি এগুলো তৈরি হওয়ার কারণ হল ইসলামের মত অসাধিকা এবং এটা দাল হারিয়ে পেলায়